السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى اله وصحبه ان الحمد لله نحمده ونستعينه হমদ আব্দ জুহলদীন মতু কতী বলতমোতলব মুসলিমোহ্ন নি واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا বোোর ནৠིད বোེད དરའི ནསསངལ འགིན དགསར མེད དགུན པསྱག མངསྲད ཁགའི ཁགའི གསར སགསྲད པའི ཅསྲུན সাল মোহাম্মদ আল আলি মোহাম্মদ কমা সাই আল ইব রাহিম আলি ইব রাহি এহমি দ যে হারিক্যাল মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কম বক্ত ইব রাহিমালা আলি ইব রাহি সম্মানিত ওলামাই কেরাম দূরের এবং কাছের সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আল্লাহ দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রফুল আল আমাদেরকে চোদ্দ শত চল্লিশ হিজড়ি সনের পহেলা জুলকাদা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহর আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নবী সাল্লাহ আলহাসাল্লাম থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সে মহান রাবুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান আমরা সকলেই জানি যে আজকে জুলকাদা মাসের এক তারিখ এই জুলকাদা মাসের পরবর্তী যে মাসটি সেটি হল জুল হির্জা এই জুল মাসের নয় তারিখেই হয়ে থাকে মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ এবাদত ইসলামের পাঁচটি রোপণের একটি অন্যতম রোপণ হজে বাইতিল্লাহল হারাম এই উদ্দেশ্যে প্রতি বছর পহেলা জুল তারিখে অর্থাৎ হজের মাস হইল তিনটি তিন বলা হয় আশহরুল হজ হজের মাস কোনটি কোনটি মাসাল্লা সবাই জানেন দেখি এই তিন মাস সাওয়াল মাস জুল কাদা মাস জুল মাসের ১০ তারিখ পর্যন্ত এই মাসকে বলা হয় আশহরুল হজ হজের মাস এগুলোকে হজর মাস বলা হয় কেন হজের মাঠ বলার কারণ হল হজ কয় প্রকার তিন প্রকার হজ্ ক্যারান হজ্ তামাত্মে এফরাত হজ্ ক্যারান এবং হজ্ তামাত্ম এই দুইটি হজ কেউ যদি করার ইচ্ছা করে তাহলে এই সওয়াল মাসের এক তারিখ থেকে শুরু করে জিল হজের দশ তারিখ পর্যন্ত এর ভিতরে তাহলে তার এটা সব আগে রমাদান মাসের তিরিশ তারিখে কেউ ওমরা করে আবার হজ করলো এটা না এটা কারানও হবে না কথাটা আমার বুঝতে পারছেন মানে হজ্ এক তামাতামে অমরাও করবে হজ ও করবে মাঝখান দিয়ে এহরাম থেকে হালাল হবে না এটার নাম হলো হজ্যে কারান এখন এই যে হজ্জে তামাত্মর মধ্যেও একটা অংশ ওমরা করা जे कारण प्रवेश ता अवश्य मक्का दवा आप कदुम कर हजे अफ्रदारी प्रथम मक्का प्रवेश कर ले তার জন্য একটা করতে হবে। এটা আর কেউ যদি মক্কায় না এসে সরাসরি মিনা চলে যান অথবা সরাসরি আরাফার ময়দানে চলে যান তার জন্য তাওয়াফে পদুম করা লাগবে না আচ্ছা তাহলে হজ্জে কারার এবং হজ্জে তামাত্মর জন্য শর্ত হইলো আপনার এই সওয়াল মাসের মধ্যে একত্রিত হওয়ার কারণে এই সওয়াল মাস থেকেই শুরু হয় হজের মাস হজের মাসের এক মাস অতিবাহিত হয়ে গিয়েছে সওয়াল মাস এখন দ্বিতীয় মাস ঝুলকা আদা মাস सारा पृथ्वी थे जख सऊदी पहेला चुला है तक हज प्लैट आरम्भ हो जाए गतकाल सारा दुनिया उद्देश्य सम्मानित आल्ला मेहमान भाई बनरा जावाह रबुल आलमीन एम व्यवस्थापना कर जमिने जो आल्लाक तौहि घोषणा तहहीद घोषणा সবচেয়ে বড় হজের মধ্যে তৌহিদের ঘোষণা হইলাই কালা হেমাত এটা হলো সবচেয়ে বড় তৌহিদ ঘোষণা সেরেক মুক্ত ঘোষণা। আল্লাহ রবাহ আলমিন এই জুল কাদার এক তারিখ থেকে শুরু করে জুল হেজার নয় তারিখ পর্যন্ত এই মাস দিন আমরা দেখি যে জলপথ আকাশপথ সর্বস্তরে আল্লাহ রবাহ আলমিনের এই তাওহিদের ঘোষণা কারণ আল্লাহর ঘরের উদ্দেশ্যে কেউ স্থলপথ দিয়ে যাচ্ছে কেউ আকাশ পথে যাচ্ছে কেউ সমুদ্র দিয়ে জল পথে যাচ্ছে যে যেই পথে যাচ্ছে সেই সেই পথে একবার হইলেও পাঠ করতে হবে তাহলে এই তালবিয়া পড়তে পড়তে তাওহিদের স্লোগান দিতে দিতে জমিনেও দিচ্ছে আকাশেও দিচ্ছে সাগরেও দিচ্ছে আল্লাহ আকবর এই সময়টা তাওহিদের মৌসুম তাওহিদ সিজন সারা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলিম নারী পুরুষ আল্লাহর ঘরের উদ্দেশ্যে পাগল পারা হয়ে রা দিয়েছে আর তাদের মুখে আর কোন জবান নাই একটাই কথা তাওহিদ ছাড়া আর কিছু মানি না আল্লাহর এই জমিনে কোনো সেরেক থাকতে পারবে না স্লোগান একটাই যে এই জমিনে আমরা বাঁচবো তাওহিদ নিয়ে এবং আল্লাহর জমিন থেকে সেরেক কে উচ্ছেদ করে ফেলব এই ঘোষণা দিতে আল্লাহ এই দিচ্ছেন এই গুলো ফিরে এসে আমাদেরকে তাওহেদের দাওয়াতেরক মুক্তির ঘোষণাও না বরং তারাই অনেক জায়গায় দেখা যায় সেরেকের নেতৃত্ব দেয় দূরের কথা শিরকের নেতৃত্ব তারাই এখানে সফত করে এসেছেন স্লোগান দিয়ে এসেছেন তাও হয়তো তারা বুঝতে পারেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জীবনে হস করেছেন কয়বার একবার চারবার হস করেছেন এই হজের মধ্যে একটি দিয়েছিলেন। আরপার ময়দানের পাশে এখন যেখানে মুসজিদে নামেরা মুসজিদে নামেরার আরেকটু সামনে অর্থাৎ আরাপার সীমানার বাহিরে আল্লাহ রসুল সাল্লাম একটা খোদ্া দিয়েছিলেন এক ঐতিহাসিক কেয়ামত পর্যন্ত এক ঐতিহাসিক যারা ইতিহাস পড়ছি স্কুলে কলেজে মাদ্রাসায় ইসলামিক হিস্ট্রি যারা পড়ছে ইসলামের ইতিহাস নবী সাল্লা সাল্লামের বিদায় হজের ভাষণ আরবিতে বলা হয় এটাকে খুদ্ আলোচনা করবো আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই খোদ্াটার মধ্যে এমন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে যদি আজকে সারা দুনিয়ার মুসলিম উম্মা আমরা মেনে চলতাম ভালো করে বুঝতাম তাহলে আজকে সারা পৃথিবীতে যত রকমের আমরা হানাহানি সন্ত্রাস জঙ্গিভাব, মারামারি হিংসা বিদ্বেষ যা কিছু আছে এই বিদায় হজের ভাষণটা নবী যদি অনুসরণ করতাম তাহলে কিন্তু আমরা আজকে হদ্বাটা শুধু ইতিহাসের পাতায় পাতায় আছে কিন্তু আমাদের বাস্তব জীবনে এই নবী সাল্লা এই বিদায় হজের ভাষণটা নাই। এবং যারা আমরা হজে যাচ্ছি প্রতি বছর আরাপার ময়দানে যাচ্ছি তারাও এই বিদেহ সম্পর্কে জানিও না এবং অনুসরণ করি না সেরেক মুক্ত হওয়ার ঘোষণা দিবে বেদাত মুক্ত হওয়ার ঘোষণা দিবে সেখানে যাইও সেরেক করতেছে বেদাত করতেছে কি সেরেক মুক্তির ঘোষণা দিবে সেখানে গিয়ে বেদাতি জিকির করতেছে আরফার ময়দানে সেখানে গিয়ে বেদাতি দৌড় সেখানে গিয়ে বেদাতি মুনাজাত করতেছে আর ময়দানে নবী সাল্লাহিস্লাম দোয়া করেছেন এটা দোয়ার জায়গা কিন্তু নবী সালাম সাহাবাই নিয়ে যদি এখানে জামাতবদ্ধ দোয়া করা ফজিলত হইতো আল্লাহ রসুলের এখানে এক লক্ষের উপরে সাহাবাইকার ছিলেন তাদেরকে নিয়ে নবী সাল্লাহিসাল্লাম জামাতবদ্ধ ভাবে দোয়া করতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম করেন নাই দুনিয়ার সবচেয়ে সমস্ত করেছেন লক্ষাধিক সাহাবিরা দোয়া করেছেন কিন্তু নবী সাল সাল্লামের নেতৃত্বে করেন নাই অথচ নবী সাল সাল্লামের আশেখুলেরা বাংলাদেশে বসে বসে আপনার আখেরি মোনাজাত আশাকে রাসুল রাসুলের আদর্শ থেকে কত দূরে আমরা আজকে নবী এই এইটা সংক্ষেপে একটু আলোচনা করবেন সাল্লাহ সালামের উপরে হজ্জবাইতুল্লাহ ফরজ হয়েছে দ্বিতীয় বা তৃতীয় হিজড়িতে কারি মে তারা আয়তটা হয়েছে আল্লাহ রব আলিন সেখানে ঘোষণা দিয়েছেন যারাই আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম घर हज कर विमान लंचे हम स्टीमारे हम आल्ला घर पर्त पोचारामर्थे हज खरज मन मैं कोटी कोटी टाइम थे हज फरज हो হজ খরচ হওয়ার জন্য কোটি কোটি টাকা থাকা জরুরি না আপনার স্বাভাবিক আপনার কাছে অনেক সম্পদ থাকা কোটি কোটি টাকা থাকা এগুলো জরুরি বিষয় না আল্লাহ কোনো টাকার পরিমাণ উল্লেখ করার নাই বলছেন মানিস তা যারা আমার ঘরে যাওয়া আসার মতো খরচ আছে এই খরচটা হইলে হয়ে যাবে এই জন্য একবার পরে টাকা নাই কিন্তু আপনার পক্ষ থেকে বদলি হোঁচ করাও ফরস কারণ আপনার ফরজ হজ ফরজ এ রয়ে গেছে নারীদের জন্য ফরজ হইতে হইলে শর্ত নিজের খরচও লাগবে আর একজন মাহরামের খরচ লাগবে ডাবল খরচ অর্থাৎ একজন পুরুষের উপরে হজ ফরস হলে আড়াই লাখ টাকা নারীর উপরে পাঁচ লাখ টাকা প্রয়োজনে তিনি আরেকজনকে দিয়ে তার পরিবর্তে হজ করার জন্য পাঠাবেন কিন্তু তিনি নিজে যেতে না বর্তমানে দেখা যায় বাংলাদেশের অনেক বোনেরা একাই চলে যাচ্ছে কেউ লাগে না স্বামীও লাগে না অথবা আর কাউকে বিশ জন আমি মহিলার দলে যাইতেছে বিভিন্ন জুহার দেখায় আজকে অনেক মা বোনেরা চলে যাচ্ছে এই সফরটাই তাদের হারাম সফর কারণ আল্লাহ রসুল সালাম স্পষ্ট বলে দিয়েছেন লা তারপরে কোথাও সফরে ভেড়াইতে যাচ্ছে মাহারাম নাই এটাও হারাম কে কো আছে দেবরের সাথে চলে যাচ্ছে দুলাবাইয়ের সাথে চলে যাচ্ছে তালতবাই সাথে চলে যাচ্ছে বিয়ের সাথে চলে যাচ্ছে সব এগুলো হারাম কবিরা গুলো সফরটাই হারাম তাহলে যিনি মাহার সফরটাই হারাম সফরাহ সফরে অংশগ্রহণ করেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লা ইসলাম বিভিন্ন ব্যস্ততার কারণে আয়াত নাজিলের পরেও হজ করতে নাই কারণ বাইতুল্লাহ তখন নিরাপদ না মানিস তা বলতে রাস্তা নিরাপদ হইতে হবে এখন নবী সাল্লাহ হিজড়িতে গেছেন সেটাও করতে দেয় নাই তো সেখানে হস করতে যখন অষ্টম হিজড়িতে আলহামদুলিল্লাহ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহিস্লাম মক্কার প্রধান মদিনারও প্রধান মক্কারও প্রধান তখন আল্লাহ রসুল দশম হিজড়িতে সাহবাইকারকে নিয়ে চিন্তা করলেন এবার হস পালন করবেন দশম হিজড়ির জুল তারিখে নবী সাল্লাস্লাম হজের উদ্দেশ্যে রা দিলেন চব্বিশে ছিল মসজিদে নবমীতে সোলাত জোহর আদায় করেছেন এবং নবী সাল সাল্লামের সাথে নবী সাল সকল স্ত্রী এর আগে দুইজন স্ত্রীর এতেকাল করেছেন আমাজান আরো একজন স্ত্রী দুইজন স্ত্রী এর আগে মারা গেছেন আর বাকি স্ত্রীরা সবাই নবী সালামের সাথে এই হর্যাতল বেদায় অংশগ্রহণ করেছেন সাহবা মধ্যে এক লক্ষের উপরে কোন বননা আসতে কোনো বর্ণনা আসতে এক লক্ষ চব্বিশ হাজার এরকম বিশাল সংখ্যক সাহাবাইকার নবী সাল ইসলামের সাথে অংশগ্রহণ করেছে। চলাত জোহর শনিবার মসজিদ নবমীতে আদায় করে নবী সাল্লাহ ইসলাম রবানা দিলেন মসজিদ নবমী থেকে দশ কিলোমিটার দক্ষিণে বর্তমানে যেখানে আগে গিয়ে অবস্থান করলেন তখন ওখানে মসজিদ ছিল না এখন যেখানে মসজিদে জুল হলাইফা নবী সাল্লাহাম এই জুল এখানে এসে এই সাহাবাইকারকে নিয়ে অবস্থান করলেন ওই দিন পুরা দিন রাত এখানেই ছিলেন পরের দিন পঁচিশে জুল কাদা তারিখে রবিবার দিন নবী সাল্লাহরের আগে নির্দেশ দিলেন সবাই তোমরা এখন এহরামের প্রস্তুতি গ্রহণ করো নাম গোসল করলেন আম্মাজান আমশার আদি আল্লাহা নবী সাল সাল্লামের শরীরে দাড়িতে সুগন্ধি লাগিয়ে দিলেন নবী সাল্লাইসাল্লাম এহরামের কাপড় পরিধান করলেন সোলাত জোহর আদায় করলেন সোলাত জোহর জামাতে আদায় করলেন সাল্লাম মসজিদ নবী থেকে মাত্র কয় কিলোমিটার দশ কিলোমিটারে পুরো সফরটায় গেছেন তখন আদায় করছেন পরে যেখানে বসে সাল আদায় করছেন সেখানে হজ কার করেছিলেন সেখানে বসেই আল্লাহ রসুল সাল্লা সালাম নিয়ত করলেন নিয়ত করলেন এবং ওই মুসল্লার উপরে এরপরে আল্লাহ রসুল রানা দিলেন মসজিদে হারামের উদ্দেশ্যে সাত দিন নবী সালাম এই মক্কা মদিনা মোল্বা থেকে মক্কা মক্কা পৌঁছতে সময় লেগেছে অর্থাৎ রবিবার সোমবার দিনের পরে দিয়েছেন আল্লাহ রসুল সালাম সাত দিন হল কিবার শনিবার তিন তারিখ শনিবার নবী সালাম মক্কা মোকার এসে পৌঁছেছেন কত কিলোমিটার মুদিনা থেকে মক্কা যে সাড়ে চারশো কিলোমিটার এই টা নবী সালামের অতিক্রম করতে সাত দিন সময় লেগেছে আর আমরা আমি নিজে মসজিদে হারাম থেকে উঠছি মসজিদে আর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাত দিন সাত রাত এই রাস্তা অতিক্রম করে তারপরে মক্কা মোকার এসে পৌঁছেছে মক্কা মোকার প্রথমে মক্কা নগরীতে প্রবেশ করেন নাই জিতুয়া তুয়া জি তুয়া নামে একটা উপত্যকা আছে একটা জায়গা আছে ওই জায়গায় বড় বড় কেরাম তারা হারামের এলাকায় তারা থাকতেন না তারা সবসময় হারামের সীমানার হৃদুদের সীমানার বাহিরে অবস্থান করতেন কারণ কি তারা বলতেন যে এই হারামের ভিতরে যেমন বরকত যেমন ফজিলত এই হারামের ভিতরে থাকতে গিয়ে যদি আমার কোন ঘুণা হয়ে যায় কোন হারাম কাজ হয়ে যায় এইটাও তো ফজিলত যেমন এক লক্ষ ঘুণাটাও তো ওইরকম বেড়ে যাবে এই ভয়ে অনেক সালা ফেসলে ওলা মাইকেরাম এই হারামের সীমানায় থাকতেন না আর নবী সাল সালাম ও বাহিরে ছিলেন যা উপত্যকা সাহাবিদেরকে নিয়ে অবস্থান করেছিলেন সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ তিন তারিখে এসেছেন তিন তারিখে আল্লাহ রসুল সাল্লাহ নয় তারিখ সকালবেলা মোটামুটি দশটা এগারোটার দিকে দোহার সময় আল্লাহর রসুল সাল্লা সাল্লাম আরাপার ময়দানের কাছাকাছি জায়গায় অবস্থান নিলেন অর্থাৎ আর পথে নাই আর সীমানার বাহিরে বর্তমানে খোদ্ দিয়েছেন সীমানার বাহিরেই নবী সাল্লা এই শহরের আগ পর্যন্ত অবস্থান করেছেন এজন্য আমাদের দেশের অনেক হাজি এবং পৃথিবীর অনেক দেশের কিছু পাগল আছে যে আর উঠি সব বসে থাকে একেবারে সকাল বেলায় যায় এই ফাথরের পাহাড় আগা গোড়া সাদা হয়ে থাকে মানুষ উঠে বসে রেসে জায়গা নেই কারণ কি মানুষ মনে করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইটার উপরে ফুদ্ দিছেন এই পাহাড়ের উপরে দাঁড়ায় এটা ঠিক কথা নবী সাল্লা যে সীমানা এখানে বাহিরের এলাকার মধ্যে আল্লাহ রসুল সাল্লা এখানে খুদ্া দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা এখানে সোলাতুল জহুর এবং সোলাতুল আসরকে এক আজান এবং দুই এক মানে জোহরের সময় দুই জোহর পরে চারির একাত আবার আসরের সময় আসর পড়ে চার অথচ আল্লাহ রসুল সাল্লা এখানে জোহরও দুই রাকাত আসরও দুই রাকাত। আমাদের দেশের অনেককে জিজ্ঞাসা করলে দেখে এখানে পড়েন না কেন বলে যে যারা মসজিদে নামেরার জামাতে অংশগ্রহণ করবে তারা দু রেখা দু রেখা পড়বে আর বাহিরে যারা বিভিন্ন ময়দানে অংশগ্রহণ করবে তারা চার রেখা পড়বে তো নামেরার সাথে বাহিরের সাথে সম্পর্কটা কি আলাদা হবে কেন নবিসাম বলছেন আল আরাফা কুলকের ময়দানটাই সমান হুকুম নামেরা যা হবে বাহিরে তাই হবে একই হবে বরং নামের ইমাম থেকে হাজার হাজার মাইল দূরের থেকে আমাদেরকে বিশা দিছে লিখে দিছে মা হজ হজ যে কদিন এই কয়দিন থাকতে পারবা এরপরে তোমার বের হয়ে যেতে হবে থাকার পারমিশন দেয় নাই হজের বাইরে আর আমরা ওখানে যাই নাকি মুকিম হয়ে গেছি আল্লাহ রসুল সাল্লাহ করেছিলেন তারা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রসুলাম বলছেন এটা সফরের কচর না এটা হজের কচর এটা সফর মুসাফিরের হুকুম এখানে প্রযোজ্য না এখানে স্থানীয় বাহিরের যতজন আসবে আরাফাতে সবাই এখানে হজের সফরে আছে এটা হজর কসর এই জন্য এখানে এইটা বললেন তারপরে চারটা আয়াত প্রথমে যে বিষয়টি ঘোষণা দিলেন সেটা হলো মুসলিম রক্তের পবিত্রতা প্রথম ঘোষণা আল্লাহ রসুলের বিদায় বাসনের এক নম্বর नबी सल्ला सल्लम घोषणा मुस्लिम देर रक्त पवित्र दामी मूल्यवान एक मुस्लिम रक्त मान सम्मान इज्जत एग्जो अनेक दामी अनेक मूल्यवान ये पवित्र सूतरा एक मुसलिम आक मुस्लिम रक्तर उपरे मानसम्मान सम्पर ऊपर को हाथ देवे ना যদি হাত দেয় তার দুনিয়া আখারাত কিন্তু আমরা এই জায়গায় মুসলিমকে আঘাত করতেছি এক মুসলিম আরেক মুসলিমকে বিভিন্ন ভাবে গালি গালাজ করতেছি তারপর খারাপ বলতেছি বিভিন্নভাবে নির্যাতন করতেছি এক মুসলিম আরেক মুসলিমকে মানসম্মান আরেক মুসলিমের কাছে জায়গা জমিন নিয়ে গেছে তারপরে টাকা পয়সা তো টাকা পয়সা মোবাইল জুতা এগুলো তো প্রতিদিন নিয়ে যাচ্ছে রাস্তাঘাটের থেকে এক মুসলিম আরেক এক মুসলিমের নিয়ে যাইতেছে তারপরে রক্তের পবিত্রতা প্রতিদিন পত্রিকা খুললে দেখবেন বিভিন্ন জায়গায় শুধু খুনা খুনি কে মারতেছে যে মারতেছে এরা মুসলমান যাদেরকে মারতেছে এরাও এমন কেউ মুসলমানকে যে সকল অমুসলিম বসবাস করবে তাদেরকে মারাও ইসলাম অনুমোদন দেয় নাই আল্লাহ রসুল স্পষ্ট করে বলছেন মান কাতালা মান কাতালা মোয়া হাদাম সে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসরত চুক্তিবদ্ধ কোন অমুসলিমকে হত্যা করবে লাম যে সেই জান্ন চল্লিশ বছরের দূরত্ব থেকেও জান্নাতের সুগন্ধি পাওয়া যায় কিন্তু এই লোক এত দূরে থাকবে জান্নাত থেকে সেই জান্নাতের সুগন্ধিও পাবে না গ্রানও পাবে না যদি অমুসলিমকে হত্যা করে এবার মুসলিমকে হত্যা করলে তার অবস্থা আর কি কঠিন এই জন্য মানুষ মারাটা সহজ মানুষ মারলে কোন পরিবেশ নষ্ট হয় না পরিবেশ নষ্ট হয় কুকুর মারলে বিভিন্ন প্রাণী মারলে বর্তমানে এগুলো মারা খুব নিষেধ ঢাকা শহরে অনেক জায়গায় মুসল্লিরা বই অনেকে জামাতে যাইতে পারে না তাও কিছু করা যাবে না কারণ কুকুর মারা গেলে কুকুর মারলে এটা পরিবেশ নষ্ট হয়ে যায় কিন্তু মানুষ প্রতিদিন যেই হারে মারা যায় এগুলোর দ্বারা কোন পরিবেশ নষ্ট হয় না পরিবেশের বিপর্য হয় না আল্লাহ রসুল যে কথা বলেন সমস্ত জেনে রাখ করে জেনে রাখা লাইকুম তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম করা হইল হারাম এখানে দুই ধরনের হারাম হারাম এমন একটা আরবি শব্দ যেটার দ্বারা বিপরীত আবার বিপরীতিদ্ধ দুইটাই এই এজন্য মসজিদে হারাম বলা হয় হারাম মানি এখানে মহা সম্মানিত আবার মহানিসিদ্ধ হতে পারে কারণ মসজিদে হারাম এলাকায় হারামের সীমানার মধ্যে অনেক কিছু নিষিদ্ধ আছে সম্মানিত আবার নিষিদ্ধ অনুমতি ছাড়া একজনের সম্পদ আরেকজনের ধরাও যাবে না আর রক্তের উপরে মুসলিম আরেক মুসলিমের রক্তের উপরে কোন আঘাত করতে পারে না আজকে দেখেন অমুসলিম রাষ্ট্রগুলো ইউরোপের অনেক রাষ্ট্র আছে যেখানে খালি আপনি একজনের গায়ে হাত দিবেন এটা বিশাল অপরাধ এবং এমনকি মা বাবা সন্তানের গায়ে হাত দেওয়া এটা অপরাধ স্বামী স্ত্রীর গায়ে হাত দেওয়া এটা অপরাধ এবং কাজের মেয়ের গায়ে হাত দেওয়া এটাও অপরাধ অনেক লোক জেলে যেতে হয় যদি কাজের মেয়ে অভিযোগ দেয় বা ছেলে মেয়ে যায় যদি অভিযোগ দেয় আমার বাপে মারছে মার মেটছে তাকে জেলে দিতে হয় মানে গায়ে হাত দেওয়া যাবে না অথচ ইসলামের নিয়ম একজন আরেকজনের গায়ে হাত দিতে পারবেনা একজনের অপরাধ এটাই ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের বিধান আল্লাহ রসাল বিদেহ বলে গেছেন ধেমাকুম তোমাদের রক্ত একজনের রক্ত আরেকজনের কাছে পবিত্র এবং খারাপ কিরকম পবিত্র এই দিনটি যেমন তোমাদের কাছে পবিত্র এই দিন মানে কোন দিন আজ থেকে কত বছর আগে চোদ্দশ ত্রিশ বছর আগে এখন চলতেছে চোদ্দশো চল্লিশ তাহলে দশম হিজরি মানে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুলের হোক বা সেখানে আল্লাহ আজকের এই দিনের পৃথিবীতে এমন কোন দিন নাই যে দিন আল্লাহ রবহাম এত বেশি সংখ্যক মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেন রাতের মধ্যে সবচেয়ে ফজিলত লাইলে কাদার লাইলে কদরের রাত্রিতে রাত্রের মধ্যে সবচেয়ে বেশি জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় লাইলে কদর আর দিনের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহর কাছে আশা করি কেউ যদি আরাফার দিন সিয়াম পালন করে আল্লাপা একজন সম্পদ এগুলো তোমাদের কাছে এইরকম সম্মানিত যেমন সম্মানিত মাসটা কেমন সম্মানিত মাস কোন মাস আল্লাহ প্রিয় নয় সাহবাই জিজ্ঞাসা জিহাদ পিসিলত আল্লাহ রসুলাম বললেন হ্যা জেহাদ ময়দানে গিয়ে শাহাদাত বরণ করার চাইতেও মানে শাহাদাতের থেকে বেশি এর বাহিরে গুরুত্ব এই শহরের মতো পবিত্র শহর বলতে কোন শহর ওয়াল বালাদিল আমিন বালাদে আমিন বালাদে আমিন কোনটা আল আমিন ছিলেন আল আমিনের জন্ম সে নগরীও কি বালাদে আমিন এই শহরটা কত পবিত্র সোহান আল্লাহ এই মক্কা মোকার আল্লাহ পর ঘোষণা দিয়েছেন inna awwala baytin wudi'a lin-nasi alladhi bi-Bakkata mubarakaw wa hudallil-alamin eta emon ekta ghor emon ekta jaga jeita Bakkha nagorite obosthito she Bakkha nagorer ei ghore Allah rekhechen mubarakaw wa hudallil-alamin somogro bisshobasher jonno er moddhe নিরাপদ নগরী বালাদে আমিন আজকের এই দিন যেমন পবিত্র এই মাস যেমন পবিত্র এই শহর যেমন পবিত্র এক মুসলিমের সম্মান সম্পদ রক্ত জীবন একজনের কাছে আর একজনের পবিত্র আল্লাহ জাহিলি যুগের যত আছে আজকে আমার দুই ফাইন নিচে ফিষে ফেললাম আল্লাহ জাহিলিয়তের যা কিছু আছে সমস্ত কর্মকান্ডার মহাজির বনু মুস্তালিকের যুদ্ধে পানি পান করা নিয়ে ঝগড়া করছে ঝগড়া করে একজন আনসার কে ডাকতেছে একজন মহাজির ডাকতেছে আল্লাহ রসুল বললেন মা বা আমি দেখতেছি তোমরা আবার জাহেলিয়াত বিভক্ত হওয়া এটাকে আল্লাহ রসুল জাহেলিয়ত বলছে আল্লাহ রসুল সমস্ত রকমের জাহেলিয়ত আজকে আমার পায়ন নিচে দই পায়ন নিচে রহিত করে দিলাম সমস্ত আমি আজকে রহিত করে দিলাম সর্বপ্রথম আমার গদ থেকে শুরু করলাম নবিসাম প্রত্যেকটা কাজ নিজের গর থেকে আগে শুরু করছেন নবুয় পাওয়ার পরে নবিসাম দাবাত নিয়ে কোথায় আসছেন নিজের গড়ে আসছেন নবুয় পাইছেন মক্কায় সাথে সাথে দৌড় দেন নাই যে তাহে লোকদেরকে একটু দাওয়াত দিয়ে আসি তারপরে মদিনা দৌড় দেন নাই বা অন্য এলাকায় যান নাই নিজের ঘরের থেকে দাওয়াত শুরু করছেন এখানে যে দুধ করছিল ইবনে রবি হারেস বা কাতাল তাকে হত্যা করেছিল তো নবী সালামের বংশের লোক এই ইবনে রবিয়া কারণ নবী সালাম ও বনু সাহাদেপান করছে আল্লাহ রসুল বলেন আমি সর্বপ্রথম এই রক্তপন প্রতিশোধ আমি রহিত করে দিলাম অর্থাৎ এইভাবে জাহেলি যুগে যত হত্যাকাণ্ড হয়ে গেছে সব তোমরা মাফ করে দাও আর এগুলার প্রতিশোধ কেউ কারো থেকে নিও না এরপর আল্লাহ রসুলাম যে জিনিসটা হাত দিলেন সেটা হলো সুদ আর এখন আশেখরা সুদ ছাড়া চলে না আল্লাহ রসুল সুদ কে রহিত করে দিচ্ছেন তাহলে তো আশেখের মৃত্যু হইতে পারে তবু সুদের সাথে জড়িত হইতে পারে না আব্বাস বিন আব্দুল মোতালে সবচেয়ে বড় সুতখোর আব্বাস বিন আব্দুল মোতালে নবী সালাম মক্কার মধ্যে যত জন সুদের ব্যবসা করতো সবচেয়ে সুদ পাইব কেউ বা সুদ না খালি মূল টাকাটা ফেরত দিবা আজকে থেকে কে পর্যন্ত মুসলিমদের মধ্যে কোন সুদ চলবে না দেখেন আজকে মুসলিম উম্মা নবী সাল এই খোদ্া থেকে এই নির্দেশ থেকে কত দূরে চলে গেছে যেই সুদ কে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণার সামিল করা হয়েছে যুদ্ধ ঘোষণা করো আল্লাহ এবং রাসুল তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিচ্ছে তুমি করার জন্য আল্লাহ এবং আল্লাহ যিনি সাক্ষী থাকে সবার উপরে লেন আরো কঠিন কঠিন অসংখ্য হাদিস আছে এই বিষয়ের উপরে আয়াতে কারিমা আছে আল্লাহ রসুল বিদায় বাসনে সুদকে বন্ধ করে দিচ্ছে তাহলে একজন হাজি যিনি হজে গেছেন যারা আজকে উপস্থিত আছে তারা কেয়া মত পর্যন্ত যারা উপস্থিত হবে তাদের কাছে পৌঁছায় দিবা সাহবাইকে আল্লাহ রসুল দায়িত্ব দিচ্ছেন তারা আমাদেরকে পৌঁছাই দিচ্ছেন অথচ পৌঁছানোর পরে আর আপনার যাওয়া মানে আপনিও আপনি আমিও ওই সোয়া লক্ষ সাহাবির এক অধিক সাহাবির ওই জামাতে অংশগ্রহণ করলাম নবী সালাম এখন নাই বলে সেখানে আল্লাহ রসুল বলে দিচ্ছেন যে খবরদার এই সুদকে রহিত করা তিন নম্বরে যেটা নবী বলছেন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। খবরদার এদের ব্যাপারে তোমরা আল্লাহ কে ভয় কর স্ত্রীর কোন হক স্ত্রীর কোন অধিকার তোমরা নষ্ট করিও না অথচ এখন এই দেশের অধিকাংশ ভাই মোহর না। স্ত্রীর মোহর আদায় করেনা আজকে যদি আমরা মসজিদে খবর স্ত্রীর মোহর আদায় করছেন খুব কম সংখ্যক পাওয়া যাবে প্রথম কাজ তার মোহর আদায় করে দেওয়া তার হক সঠিকভাবে যথাযথ আদায় করা তার যা যা প্রাপ্য সেগুলো তাকে যথাযথ দেওয়া চার নম্বরে নবী যে কথাটি বললেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের কাছে দুইটা জিনিস দেখা যাচ্ছি এই দুইটি জিনিসকে যদি তোমরা শক্ত করে ধরে রাখো কে আমি গোমরা হইবে না किताबल्लाता सुन्नत केल्ला जो गुलवा सबग आगे मानते दरकार रूपे जख जाए तटार नाम है सुन्ना अर्थात हादी अंश एक पाप हलो सुन्नत আল্লা রসুল বলেন আমার কথাগুলো শোনো আর ভালো করে অনুধাবন করার চেষ্টা করো প্রথম বলছেন শোনো ওয়া কেলুহু এরপরে আকল দিয়ে বিবেক দিয়ে কথাগুলো চিন্তা করো সমস্ত মুসলিম এইভাবে একজন আরেকজনের ভাই বোন খবরদার এক ভাইয়ের জন্য বৈধ নয় আরেক ভাই তার সম্পদ থেকে কোনো কিছু সন্তুষ্ট যতক্ষণ না দিবেন ততক্ষণ কোনো কিছু বৈধ নয় এক ভাইয়ের কোনো কিছু যতক্ষণ তিনি সন্তুষ্ট না দিবেন এতক্ষণ কারোর জন্য গ্রহণ করা প্রয়োজন আর আমরা তো আমাদের ভাইদেরকে জানানো প্রয়োজন মনে করি না নিজের দায়িত্বে নিয়ে আসে। একটা মোবাইল এখানে রেখে আসেন কতক্ষণ পরে দেখবেন আমাদের ভাইয়েরা নিজ দায়িত্বে নিয়ে গেছে আমাদেরকে জিজ্ঞাসা করার কোন প্রয়োজন খবরদার একজন আরেকজনের উপরে জুলুম করিও না এরপরে আল্লাহ রসুল সালাম তাওহিদ এর ব্যাপারে সতর্ক করলেন মানুষ জেনে রাখো তোমাদের রব একজন তোমরা এক আল্লাহ ছাড়া বাবাকে আদম আলাই তোমরা সবাই আদমের সন্তান আর ভালো করে জেনে রাখো আরবের উপরে আজমদের কোনো প্রাধান্য নাই আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই সমস্ত রকমের করে দিয়ে আল্লাহ রসুল ঘোষণা দিলেন জেনে রাখো কোনো আরবের উপরে অনারব অনারবের উপরে আরব কারো কোনো প্রাধান্য নাই অর্থাৎ একজন বাংলাদেশি মুসলমান একজন সৌদি আরবের মুসলমান এই দুইয়ের মুসলিমের মধ্যে মুসলিম গত দিক থেকে মুসলিম হিসাবে সমান তাকওয়া দিয়ে আমি যদি বাংলাদেশে থাকি আমার তাকোয়া বেশি থাকে ওই মক্কাতে আজ থাকি তার যদি ওই তাকোয়া না থাকে তার থেকে আল্লাহর কাছে আমার মর্যাদা বেশি আবু জেহল আবুল্লাহ কোথায় ছিল তারা বংশধর লাভটা হয়েছে কি তারা জাহান নামে গেছে এই এগুলোর মধ্যে কোন আবিজাত কোন মর্যাদা নাই এজন্য আল্লাহ রসুলাম বললেন শুনো কোন আরবের উপরে অন আরব আরবের উপরে আরবের কোন প্রাধান্য রং বর্ণ এই বর্ণের দিক থেকে কোনো ভেদাভেদ নাই তাহলে পৃথিবীতে বর্ণবাদ বিরোধী নেতাকে মুহাম্মদ রসো সাল্লা আর আজকে সারা পৃথিবীর মুসলমানেরও বলে মুসলিমের মুসলমানেরও বলেছে আল্লাহ রসুল দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন শুনো যে কালোর উপরে লাল লালের উপরে কালো এর কোন আলাদা কোন বৈশিষ্ট্য নাই সবাই সমান ইয়া তবে তাদের মর্যাদাটা নির্ধারণ হবে শুধুমাত্র তিনি নবী সালামের মসজিদে নবীর হওয়ার মর্যাদা লাভ করেছেন অথচ সেখানে আরবের কত সুন্দর সুন্দর সুদর্শন সুন্দর মানুষের অত ছিল সাহাবিরাও ছিলেন আর সাদাকে আল্লাহ রসুল কখনো পার্থক্য করেন এরপর আল্লাহ রসুল ও সাহাবিরা কেয়ামতের দিন আল্লাহ যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তোমরা কি উত্তর দিবা হ্যা কারণ কেয়ামতের দিন প্রত্যেক উম্মাকে জিজ্ঞাসা করবে যে তোমার নবী তোমার কাছে দাবৎ পৌঁছাইছে আমার ব্যাপারে যখন আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন তখন তোমরা কি বলবা পক্ষ থেকে আপনি আমাদেরকে পৌঁছাই দিচ্ছেন আপনার নবুতের দায়িত্ব আপনি পুরাপুরি আদায় করছেন ও নাসাহতা এবং আপনি আমাদের কল্যাণ কামনা করছেন এই দুনিয়া কল্যাণ কামনা করছেন কোন কিছু গোপন করি নাই কিছু জাহেরি কিছু বাতেনি রাখি যাইনি আমাদের দেশে দেখবেন শয়তানি একটা গোপনী কথা আছে কিছু জাহেরি কিছু বাতেনি নজুবিল্লা সের কি আঁকিরা বাতানি বিশ্বাসী এরা কোরআন এর ৩০ পারা জাহেরি এইরকম আরো তিরিশ পারা আছে কি বাতানি তারপরে এরকম আর সব জিনিসের মধ্যে বাতানি আছে আল্লাহ রসুল সালাম বললেন আমার সাহাবিরা সাক্ষ্য দিচ্ছে আমি সব পৌঁছাই কোন কিছু আমার ভিতরে গোপন রাখি নেই সাক্ষ্য দিচ্ছে আমি দায়িত্ব দিয়ে গেলাম তোমরা যারা এখানে উপস্থিত আছ অনুপস্থিত লোকদের কাছে আমার এই কথাগুলো পৌঁছাই দিবা বরং যাদের কাছে পৌঁছাইবা ফারুকা মোবাল্লাগেন আনসাম অনেক মোবাইল লেখা যাদের কাছে তোমরা পৌঁছাইবা তারা তোমাদের থেকেও আমার লোক সবাই উপরে আল্লাহ রসুল জিম্মদারি দিয়ে গেছেন যে তোমরা এই সব কথা পৌঁছাই দিবা সারা দুনিয়াতে যাই যায় নিজেই কিছু জানি না কি এই কথা দিয়ে অনেক আপনার মূর্খ লোক দেশে দেশে দৌড়াইতেছে কি ব্যাপার ভাই আপনি দৌড়ান কেন আমি কি ব্যাপার ভাই আপনি দৌড়ান কেন সে আপনি আপনি নিজে কিছু জানান না কি পৌঁছাইছেন ওদের কাছে আগে আপনি বাড়িতে থাকি গ্রামে থাকি শিখেন ইমাম সাহেবের নিয়োগ দেন নিয়োগ আপনি কিছু ইসলামের জিনিস শিখেন আয়াত একটা শিখেন শিখে ওই আয়াতটা আপনি সবার কাছে আলমদের উপরে দায়িত্ব দিচ্ছেন যারা ওলামা কেরাম আছেন তারা তাদের এলমের আলোকে নবিসামের কথাগুলো আমাদের কাছে পৌঁছাই দিবেন এটা সবাই উপরে না দায়িত্ব এ কামদের উপরে মনে করছেন ইসলাম বিশাল কিছু জেনে গেছেন এবার আপনি নিজে ফটোবাধা শুরু করছেন এটা দ্বারা ইসলামের অসংখ্য বিকৃতি হাজার হাজার বিকৃতি হয়ে গেছে ইসলামের এই যতটুকু জানবো ঠিক ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো অসংখ্য হাদিসের মধ্যে দেখবেন তখন সাহাবাহ জবাব দিতেন আমরা নবীলামকে চল্লিশ শুনছি বা তোমাদের কাছে চল্লিশে পৌঁছাইছি চল্লিশ দিন না বছর না সপ্তাহ রাসুল বলেন না আমরা জিজ্ঞাসা করি ইসলামকে বিকৃত করে আল্লাহ রসুল সালাম বললেন যে তোমরা আমার কথাগুলো যথাযথভাবে আমানতের সাথে পৌঁছাই দিবা এই দুপুর বেলায় দিছেন ঘোড়াটা ওহির চাপে মানে এটা বসে গেছে নিছে দাঁড়ানো অবস্থা থেকে বসে গেছে ওহিতা অনেক ভারী তখন আল্লাহাক আল মায়ের তিন নম্বর আয়াতিল করে দিচ্ছে ওই দিনেই দশে জিলহ নয় জিলহস আয়াত যদি আল্লাহ আমাদেরকে দিতেন তা আমরা ওই দিনটাকে ঈদের দিন বানাতাম ওমর বল ওই দিন আমি উপস্থিত ছিলাম এই আয়াত নাজিল হচ্ছে আল্লাহ বলে দিছেন আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম যো গেছে যে ইহুদিদের থেকে খ্রিস্টানদের থেকে হিন্দুদের থেকে বৌদ্ধদের থেকে বিভিন্ন জাতি থেকে ইসলামের মধ্যে অনেক বিজাতীয় সংস্কৃতি আস্তে আস্তে আস্তে আস্তে ঢুকে এগুলো শক্ত হয়ে বসে গেছে আল্লা আল্লা পরি ইসলাম কেয়ামত পর্যন্ত তোমাদের জন্য ইসলামকে একমাত্র দিন বানাই দিলাম সোহান আমাদের সবাইকে নবী সাল আলাই খোদ্ আলোকে সবগুলো বিষয় আমাদের আল্লাহর আলোকে জীবন যাপন করার আমল করার আল্লাপে অফিক দান করুন মুসলিমদের মধ্যে আল্লাহ বাতৃত্বের বন্ধন স্থাপন করে দিন আমাদের যে সমস্ত ভাই বোনেরা হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে যাবেন সবাইকে আল্লাহ রুবুল্লাহ আলামিন সুস্থতার সাথে নিরাপত্তার সাথে পজ্জবায়দুল্লার কাজগুলো করার তৌফিক দান করুন হজের মূল শিক্ষা তাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন